of Ramadan. Welcome, O oh Ramadan. It is Ramadan. It is Ramadan. Pree o Muslim, ebon o Muslim, bhai o bonerai. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাতাল আর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম রমজান অ্যা ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক হচ্ছে রমজান দোয়াবা প্রার্থনা করার মাস ড জাকির আলোচনার টপিক ছিল অনুশোচনা বা করার মাস আর এই টপিকটা আসলেই অনেক বড় সে জন্য আমরা দর্শকদের পাঠানো সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি আজকে আমরা ইন্টারভিউতে সময় কমিয়ে দিয়ে দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তর বেশি গুরুত্ব দেব এটা টপিক হবে তবা এবং দোয়া করার ব্যাপারে এই দুইটার মধ্যে পার্থক্যটা সামান্য হলেও সেটাই আসলে অনেক বেশি ড জাকির আপনাকে আমি প্রথম প্রশ্নটা করছি যে এই পবিত্র রমজান মানুষগুলো কেন প্রায় সময় দোয়া বা প্রার্থনা করার মাস বলে থাকে আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদের বলি এই দোয়া বা প্রার্থনা শব্দটার অর্থ কি দোয়া বা প্রার্থনা মানে আমাদের স্রষ্টা সর্বশক্ত মানে আল্লাহ স্মানাকে আহ্বান করা ভক্তির সাথে আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং পুরোপুরি আত্মসমর্পণের মাধ্যমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এই সহিহাদিসার উল্লেখ আছে থিমে যেতে হাদিস নাম্বার দুই হাজার ছয়শো ষোলো আমাদের নবী মহমসুল ইসলাম বলেছেন যে ভালো কাজের প্রবেশ পথ তিনটা প্রথমটা হচ্ছে রোজা যেটা দোজখের আগুনের সামনে ঢালস্বরূপ দ্বিতীয় পথ হচ্ছে সাদকা মানে পরোপকার পরোপকার পাপকে নিভিয়ে দেয় যেভাবে পানি নেভায় আগুনকে তৃতীয় পথ হচ্ছে শেষ রাতের দিকে রাতের শেষ ভাগে নামাজ আদায় করা তাওলামরা বুঝতে পারছে যে দোয়ার সাথে সম্পর্ক আছে নামাজ এবং রোজার আর আল্লা তালা পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো ছিয়াশি আল্লাহ বলেছেন আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাদের বলো যে আমি তাদের খুব কাছেই আছি আর আমি সব আহ্বানকারীর আহ্বানের সাড়া দেই এবং তাদের বলো তারা যদি আমার আহ্বানে সাড়া দেয় স্বেচ্ছায় আর আমাকে বিশ্বাস করে আমি তাদের সঠিক পথে নিয়ে আসব তাহলে বুঝতে পারছেন আল্লাহ সাবান সব সময় তার বান্দাদের খুব কাছাকাছি থাকেন তিনি বলেছেন যদি আমার বান্দা আমার দাস আল্লাহর বান্দা মানে আমাদের মানুষদের খুব কাছাকাছি আল্লাহ থাকেন যদি তারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাদের বলো আমি তাদের খুব কাছেই আছি এখানে আল্লাহ এবং বিশ্বাসীদের মধ্যে ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছে আল্লাহ বলেছেন আমি তাদের আহ্বানে সাড়া দেব এছাড়া আল্লাহ করণে বলেছেন সুরা নিসা প্রধান নম্বর চার আয়াত নম্বর বত্রিশ আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নম্বর ছয় আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন প্রার্থনা করো তাহলে আমি তোমাদের দেব আশ্রয়ের জন্য প্রার্থনা করো তোমাদের আশ্রয় দেব আর রমজান মাসকে প্রার্থনা বা দোয়া করার মাস বলা হয় এ ব্যাপারে আমাদের প্রিয়নবী বলেছেন এই সহি হাদিসটার উল্লেখ করা হয়েছে বাহ্যাক্ষীতে হাদিস নাম্বার ছয় হাজার তিনশো তিরানব্বই আমাদের প্রিয়নবী বলেছেন যে আল্লাহ স্মান তালা তিন ধরনের মানুষের প্রার্থনা কখনো ফিরিয়ে দেন না প্রথম একজন বাবা যে প্রার্থনা করে সন্তানের জন্য ছেলে বা মেয়ের জন্য দ্বিতীয় একজন রোজাদার মানুষ বিশেষ করে যখন ইফতার করে আর তৃতীয় একজন ভ্রমণকারী আমাদের প্রিয় নবী মোহাম্মদ আরও বলেছেন এই সই হাদিস্টারুল্লের কাছে এমনি মা যায় হাদিস নাম্বার এক নবী বলেছেন যে আল্লাহ স্বানওয়ালা তার বান্দাদের দজক থেকে রক্ষা করেন প্রতি ঘন্টায় যখন তারা ইফতার করে এটা তিনি প্রতিরোধেই করেন আমাদের প্রিয়নবি আরও বলেছেন এই সোহাদিস উল্লেখ আছে সোহেদার গিবে হাদিস নাম্বার নয়শো আল্লাহ আল্লাহ স্বান্তালা রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে মুসলিমদের দুজোখের আগুন থেকে রক্ষা করেন আর রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে প্রত্যেক মুসলিমের আহ্বানে সাড়া দেন এখন যেহেতু আল্লা সালা তাঁর রোজাদার বান্দাদের আহ্বানে সাড়া দিয়ে থাকেন আর তাদের সম্মান দিয়েছেন এ কারণে রমজান মাসকে বলা হয় দোয়া বা প্রার্থনার মাস খুব সুন্দর তাহলে এই কারণে রমজানকে দোয়া বা প্রার্থনা করার মাস বলা হয় এবারে আমি আপনাকে যে প্রশ্নটা করব ড জাকির আপনি কি ব্যাখ্যা করে বলবেন যে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া বা প্রার্থনা করার আদবকায়দাগুলো কি কি। मन रखते चाहब शुद्ध आल्लर पवित्र गाफिर अध्यय आयत नंबर षाट तुम्हारा डाक तुम्हारे डाके साड़ा देव अपनी आल्ला तला जो कि चाहते होते छोट कि अथवा बड़ समस्या नहीं आल्ला जेको जिन चाहते এ ছাড়াও আমরা আল্লাহ তাল কাছে কিছু চাইব বিনয়ের সাথে আর নম্রতার সাথে এটা পয়েন্ট যখন আল্লাহর উপরে ভরসা করব যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর আমরা আল্লাহকে ডাকব ভয়ের সাথে আমাদের থাকবে তাকুয়া আল্লাহ সামান্ন তালাকে ভয় করব ছয় নম্বর আমরা আল্লাহ তালার কাছে চাইব আকুল আকাঙ্ক্ষার সাথে যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবেন এই ছয়টা পয়েন্ট বাদে আরও কিছু ব্যাপার আছে যেগুলো গুরুত্বপূর্ণ যখন কে আহ্বান করে করলে ভালো যেমন ধরেন এ সময় অজু অবস্থায় থাকা উচিত পাক অবস্থায় এটা ফরজ না অজু না থাকা অবস্থাতে আহ্বান করতে পারেন তবে যদি তখন কোনো ইবাদতের মধ্যে থাকেন এটা করলে ভালো যে অজু থাকবে দুই নম্বর পয়েন্ট এটা করলেও ভালো যদি কাবার দিকে মুখ থাকে আহ্বানের সময় যদিও এটা ফরজ না তিন নম্বর সে বারবার আহ্বান করবে আর সে এটা করবে যতবার সম্ভব হয় চার নম্বর পয়েন্ট সে চাইবে আল্লাহ সামানার কাছে পুরোপুরি একমুখী হয়ে আকুল আকাঙ্ক্ষা আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাসলাম বলেছেন এই সই হাদিস্টারউল্লের কাছে থ্রমি জিতে হাদিস নম্বর তিন जबी मोहम्मद मानूष किचू चाहान का एकमुखी हुए इन्शअल्लाह आल्ला आहवान साड़ा देवें और आल्लासान तला पचंद करें ना जे कि चाहत तारन तुच्छ जिन व्यस्त थके मन एक मुखी नये ये आल्लाह कर बस किस आदब कायदा জজাকাল্লা খায় ডক্টর জাকির আপনি দোয়া করার আদব কায়দাগুলি সম্পর্কে বললেন আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকের কথা বললেন এগুলো আমাদের জানা উচিত এখন দোয়া করার কোনো আদর্শ সময় বা জায়গা এরকম কোনো কিছু কি আছে যদি সময়ের কথা বলেন একজন মানুষ আল্লাতালাকে আহ্বান করতে পারে দিন বা রাতের যে কোনো সময় পুরো চব্বিশ ঘণ্টা তবে কিছু সময় আছে যখন করাটা ভালো যেমন ধরেন প্রত্যেকবার ফরজনামাজ শেষ শেষলে जमन धरें जुमर नाम शेष हे तर जो रोजा आनी विशेषकर जो इफतार कर जो क्यों प्रार्थना कर दिए ए रतर शेष भागे प्रियनबी मुहम्मद सुल्लास्ल्लम यार उल्लेख आईब मुस्लिमे हादिस नम्बर एक हजार छो पंचान्न আমাদের নবী মোহাম্মদাম বলেছেন রাতে এক ঘন্টা সময় থাকবে সে সময়ে এমন কোনো মুসলিমই থাকবে না যে ভালো কিছু চাইবে আর সেটা আল্লাহ স্বাহত তাকে দেবেন না তার মানে রাতে একটা বিশেষ সময়ে আল্লাহ আল্লাহতালার কাছে মুসলিমরা যাই কিছু চাক না কেন আল্লাহ সেগুলো দেবেন আমাদের প্রিয়নবী আরও বলেছেন এটার উল্লেখ আছে সেই মুসলিমে হাদিস নাম্বার এক যে আল্লাহ স্নান তালা নিচের আসমানে নেমে আসেন যখন রাতের এক তৃতীয়াংশ শেষ হয় আর তখন তিনি বলেন আমি তোমাদের প্রভু আমি তোমাদের প্রভু এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি কিছু চাইবে আমি তাকে সেটা দেব কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি ক্ষমা করে দেব তাহলে আহ্বান করার একটা ভালো সময় রাতের শেষ ভাগ যখন আল্লা তালা নেমে আসেন এই হাদিসটা তারপর আরো বলছে যে আল্লাহ প্রশ্নগুলো করতে থাকেন যতক্ষণ না ভোর হয় আহ্বান করার একটা ভালো সময় সেটা হল রাতের শেষ ভাগ ভোর ঘুম থেকে উঠে নামাজ এটা তো পড়ব রাতের শেষ ভাগে তার মানে এই নামাজটা তাহাজুদ যেটা আমরা পড়ি রাতের শেষ তৃতীয়াংশে অথবা মধ্যরাতে পড়ি আর আহ্বান করার জায়গার কথা যদি বলেন আমরা আহ্বান করতে পারি যে কোনো জায়গায় আমাদের রবি মোহাম্মদাম বলেছেন এটা উল্লেখ আছে সেই বুখারিতে খণ্ড নম্বর এক বুক অফ সালাদ হাদিস নম্বর চারশো যে আল্লাহ স্বানা আমার এবং বিশ্বাসীদের জন্য পুরো পৃথিবীকে বানিয়েছেন ইবাদতের স্থান পৃথিবীর যে কোন জায়গা থেকে আল্লাহ আল্লাহতালা ইবাদত করতে পারেন তবে তারপরও এমন কিছু জায়গা আছে যদি আহ্বান করেন কোনো মসজিদে সবচেয়ে ভালো আর সব মসজিদের মধ্যে সেরা হচ্ছে হারামাইন শরীফ প্রথমে হচ্ছে মক্কা ভাইতুল্লাহ দ্বিতীয় হলো মদিনার মসজিদে নববি মাসাল আমরা এখন যদি ওখানে থাকতে পারতাম ইনশাল্লাহ পরবর্তী ইনশাল্লাহ ভাই ও বোনেরা কোথাও যাবেন না আবারও দেখা হবে একটা বিরতির পরে আসসালামাইকুম আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারক এই বিদ্যে কোরআন এর বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা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 जहां मूलतमे जाननाथी जा रविवार सन्धार साढ़े पांच टाय बांगे और पांच टे भार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 এবং এবংেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ রাস্তায় মানবতার সমাধান প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান এ ডেট উইথ ডা জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমরা দর্শকদের প্রশ্নের উত্তর দেব যা টপিক রমজান দোয়া বা প্রার্থনা করার মাস এবং অনুশোচনা বা তার মাস তাহলে ড জাকির আবারও আপনাকে স্বাগতম এখন যে লোক প্রার্থনা করছে তার পরিবেশ আর পরিস্থিতি এটা কি কোনো প্রভাব ফেলে যে আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করবেন কি বা করবেন না এ কথা আমি আগেও বলেছি যে পরিবেশ আর পরিস্থিতি যাই হোক আপনি আল্লা সাবাহতালার কাছে চাইতে পারেন আল্লাহ আল্লা সাবাহতালাকে আহ্বান করতে পারেন তবে কিছু পরিবেশ পরিস্থিতি এগুলো থাকলে ভালো যেমন ধরেন যখন কেউ রোজা আছে যখন কেউ ভ্রমণ করছে অথবা ন্যায়বান শাসক যদি আহ্বান করে বা ন্যায়নিষ্ঠ ইমাম অথবা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে অথবা যে হালালোপাই রোজগার করে আর আহ্বান করে অথবা যে লোক ইবাদতের সময় সেচ করে থাকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসলাম বলেছেন এই সই হাদিস টাবুলের কাছে থ্রিমি যেতে বুক অফ সাপ্লিকেশানস হাদিস নাম্বার তিন নবী বলেছেন তিন ধরনের লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর একজন ন্যায়নিষ্ঠ শাসক বা ইমাম দুই নম্বর যে লোক রোজা আছে বিশেষ করে যখন ইত্যার করে তিন নম্বর একজন অত্যাচারিত একই রকম আরেকটা হাদিস বলেছি আছে আলবাই হাক্কিতে হাদিস নম্বর ছয় আমাদের নবী বলেছেন তিন লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না বাবা যখন সন্তানের জন্য প্রার্থনা করে একজন রোজদার বিশেষ করে যখন ইফতার করে আর কোনো ভ্রমণকারী যখন প্রার্থনা করে তাহলে নবী সালস্লামের হাদিস অনুযায়ী এরকম পরিবেশ আর পরিস্থিতিতে যদি প্রার্থনা করেন সেটাই সবচেয়ে ভালো ধন্যবাদ ডা জাকির এবারে যে প্রশ্নটা করব সেটাও বেশ গুরুত্বপূর্ণ এরকম কেন হয় যে মাঝে মধ্যে কিছু মানুষকে বলতে শুনি ও আমার দোয়া কবুল করা হয়নি তাই না পুরো পৃথিবী জুড়ে অনেক মুসলিম ভাই বোনকে এরকম কথা বলতে শুনবেন এখন মাঝে মধ্যে কিছু দোয়া বা প্রার্থনা কবুল করা হয় না কেন এখানে বেশ কিছু শর্ত পালন করতে হবে আর অনেক সময় দোয়া কবুল করা হয় না কারণ এক নম্বর পয়েন্ট হয়তো তার রোজগারটা হারাম যেটা খাচ্ছে সেটা হারাম হতে পারে যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম হয়তো লেনদেন করে রিবা তার মানে সুদ अथवा सेमसा कर घुष दी है अथवा सेवसा करा प्रतारणा खूब स्वाभाविक एसब क्या आसान हराम तषिद्ध एटतम एक प्रधान कारण जेज दुआ कबुलना का अत्याचार कर जुलूम कर तीन नम्बर से भलो क्या निर्देश देना और खराब क्ये निषेध जे करे जेटा कर इसलम धर्म फरज এ ছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে আরো কিছু শর্ত পূরণ করতে হবে এ কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো কারণ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর নয় বুক আফ হাদিস নাম্বার সাত চারশো আমাদের নবী বলেছেন তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও কারণ আল্লাহ তা আলা যা চান তাই করেন তাকে আদেশ করতে পারবেন না এভাবে দোয়া করাটা পুরোপুরি ভুল এই ভুলটা অনেক মানুষই করে থাকে সে কারণে তাদের দোয়া কবুল হয় না এ ছাড়াও অনেক সময় মানুষজন তারা কি করে আল্লা তালাকে অনেক নাম দেয় যেটা আল্লাহ পবিত্রকরণে বলেননি অথবা নবী কোনো হাদিসে বলেননি তাই আল্লাহ স্বাহ তালাকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহ অথবা রাসুল বলেননি এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল এরপরে অনেক লোক যখন দোয়া করে তারা অনেকের জন্যই তখন দোয়া করতে থাকে যেমন ধরেন তারা বলল ক্ষমা করে দেন আমার বাবাকে আমার দাদাকে তারপর দাদার বাবাকে আমার মাকে আমার নানিকে তারপর নানির মাকে আমার চাচাকে চাচিকে এভাবে বিশাল একটা তালিকা বানিয়ে ফেলে এর বদলে সংক্ষেপে দোয়া করবেন বলবেন যে ক্ষমা করেন আমার পরিবারকে আমার এত স্বজনদের অথবা মুসলিম ভাই বোনদের এটুকুই যথেষ্ট এছাড়া মানুষজন আরও কিছু একটা ভুল করে যে তারা দোয়া করে শব্দ করে উচ্চস্বরে প্রার্থনা করে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর পঞ্চান্ন যে তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে আল্লাহ পরের আয়াতে বলেছেন সুরা আরব অধ্যায়ের সাত তোমরা আল্লাহকে ডাকবে ভয় এবং আশার সাথে মানুষজন সাধারণত দোয়া করার সময় এই ভুলগুলো করে থাকে আর এছাড়াও অনেক সময় আমরা যখন আল্লাহ তাল্লাহর কাছে কিছু চাই হয়তো সব মেনে চললাম কিন্তু তারপরও আল্লাহ দোয়া কবুল করলেন না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকার অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো যেটা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো আর যেটা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আল্লাহ জানেন তোমরা জানো না এখন একজন মুসলিম হয়তো আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে হে আল্লাহ আপনি আমাকে দেন একটা মোটর সাইকেল বা বিএমডাব্লিউ হাজার সিসির বিএমডাব্লিউ গাড়ি দেন আর আল্লাহ দোয়া কবুল করলেন না কারণ আল্লাহ জানেন যদি তাকে বিএমডাব্লিউ দেওয়া হয় হয়তো জোরে চালাবে তারপর তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলবে এখানে আল্লাহ আসলে দোয়া কবুল না করে তার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তিনি তো সবকিছুই জানেন ভবিষ্যতে জানেন যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না জাজাক আল্লাহ তাহলে এর পরের প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক যে আপনি কি দর্শকদের কিছু বিশুদ্ধ দোয়ার কথা বলবেন যেটা তাদের জন্য উপকারী যে দোয়াগুলো তারা এই সময় করতে পারে এরকম কয়েকশো দোয়া আছে যেগুলো বিশুদ্ধ আপনি যদি এই বইটা মুসলিম। দোয়াগুলো আছে পবিত্র করণ এবং একশোটারও বেশি দোয়া আছে সব মিলিয়ে সম্ভবত একশো আর আমি এখানে কয়েকটা বলছি যেগুলো পবিত্রকরণ এবং সহি হাদিসে উল্লেখ করা হয়েছে সবচেয়ে কমন দোয়া যেটা পবিত্রকোরণে আছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই যেটা সবাই পরে থাকে আর সবচেয়ে ভালো এছাড়া পবিত্র করণে আরো কিছু দোয়া আছে আর করণের দোয়াই সবচেয়ে সেরা কারণ এগুলো হচ্ছে আল্লাহ তালা নিজের বাণী আল্লাহ বলেছেন সুরা আল ইমরান যার মানে হে প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তর্কে সন্দেহ প্রবণ করোনা তোমার নিকট হতে আমাদেরকে করোনা দাও নিশ্চয়ই তুমি হলে সবচেয়ে মহানদাতা এছাড়া লেকচার শুরুর আগে আমি সবসময় একটা দোয়া পড়ি সেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আপনারাও করতে পারেন যখন কোথাও লেকচার দেবেন অথবা এমন কিছু করছেন যে কাজটা খুবই কঠিন এ দুয়া করেছিলেন মুসাল্লা যখন আল্লাহ তাল মুহাল্লামকে বললেন যে এই বাণী ফেরউনের কাছে পৌঁছে দাও তাহলে থেকে পবিত্রকরণে সুরাত যার মানে হে প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও আমার জিউভার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে আমরা জানি যে মুসাল্লাহাম ছিলেন তোতলা আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমিও ছোটবেলায় তোতলা ছিলাম এখনও মাঝে মধ্যে তোতলায় আমি সেজন্য আমি এই দোয়া পড়ি প্রত্যেক লেকচার শুরুর আগে মুসাল্লা আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার জিউভার জড়তা দূর করে দেওয়ার জন্য যাতে ওনার কথা তারা বুঝতে পারে অনেক সময় দেখা যায় বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো এই বাধা যেন দূর হয়ে যায় তাই প্রত্যেক লেকচারের আগে আমি এই দোয়া করি যে দর্শক এবং আমার মাঝখানে কোনো বাধা থাকলে যেন দূর হয়ে যায় এই হচ্ছে কোরআনের কয়েকটা দোয়া এছাড়া সহ হাদিসেও বেশ কিছু দোয়ার উল্লেখ আছে একটা হাদিস আছে তিরমিজিতে এছাড়া আছে সহিব্বানে আমাদের নবী বলেছেন যদি কেউ বলি সুবানাল্লাহ বেহান দিহি যার মানে সকল গৌরব এবং সমস্ত প্রশংসা আল্লাহর তখন আল্লাহ বেহেসতে সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করবেন আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে সহি মুসলিমে বুক জিকির হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো নয় আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা বলেছেন যে কেউ যদি বলে স্মরণ লহ বেহাম সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর এটা যদি একশোবার বলে তাহলে রোজ কেয়ামতের দিনে এর চেয়ে ভালো আর কিছু থাকবে না এটাই সবচেয়ে ভালো যদি না কেউ একই রকম দোয়া অথবা এর চেয়ে ভালো কোনো দোয়া করে এরকম আরেকটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নাম্বার ছয় হাজার চারশো পাঁচ আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ এটা বলে সোহানাল্লাহ হব হামদি সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর এভাবে একশোবার বলেন তার পাপ ক্ষমা করা হবে এমনকি যদি তার পাপ সমুদ্রের ফেনার সমানো হয় এছাড়াও আমার হাদিস আছে আরেকটা হাদিস আছে সহি মুসলিমে হাদিস নাম্বার সাতশো ঊনপঞ্চাশ যখন তোমরা মুআান শুনবে তারপর নামাজের সময় যখন বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অন্য কোনো উপাসনে আল্লা সুবাহা ব্যতীত তার কোনো শরিক নেই আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ সবাহ তালার বান্দা এবং রাসুল আমি আমার প্রভুকে নিয়ে সন্তুষ্ট মানে আল্লা সবন তালা নিয়ে সন্তুষ্ট ইসলাম নিয়ে যদি আরো আমরা বলি সব্লা অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার যদি একশোবার বলেন তাহলে পাপ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে সাধারণত ফরজনামাজ শেষ হওয়ার পরে আমরা বলি আর ভ্রমণের সময় যদি থাকেন কোনো যানবাহনে যেমন প্লেনে অথবা গাড়িতে ইত্যাদি আর আমাদের নবী যে দোয়াটা পড়তেন যে তাহলে এই হলো কয়েকটা দোয়া যেগুলো পবিত্র কোরণ এবং সোয়হাদিসে উল্লেখ করা হয়েছে জাজাকাল্লা খায় ডক্টর জাকির আগে বলেছিলাম এবারের ইন্টারভিউটা একটু ছোট হবে জাতি করে পেশি করে দর্শকদের প্রশ্নের উত্তর দিতে পারি যদি আপনার আপত্তি না থাকে অবশ্য না ভাইও বোনেরা আবার দেখা হবে বিরতির পরে আমরা উত্তর দেব আপনাদের প্রশ্নের দর্শকদের যা টপিক রমজান দোয়া বা প্রার্থনার মাস আর তার মাস তাহলে কোথাও যাবেন না এই বিরতির পর আবারও দেখা হবে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 पवित्र कुरानी सम्पर सर्वोत्तम अलाभ जनक इसलमिक सैटेलैट टीविसन चैनल जर मूल लक्ष्य और उद्देश्य हलो इसलमी छड़े देवा इसलम सठीकना बनियोग उत्तम क्षेत्र उत्तं और सम्पद के पवित्र कर जकत दान अर्थ पल रायन बैंक छाचल्लिस क्या नम्बर शून्य শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি উপাসনা জানাতের সব থেকে বড়ানি জান্ন আমাদের জন্য আমরা যা চাইবো তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে क्यों चलते आल्लाहर भय सब समय देखा जावार पुंजी प्रति रविवार रत साढ़े दस टाय बांगशे और रसटाय भारत पीस टी बांगल् বাংলা মানবতার সমাধান প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান এ জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমরা দর্শকদের প্রশ্নের উত্তর দেব যার টপিক রমজান দোয়া বা প্রার্থনা করার মাস এবং অনুশোচনা বা মাস তাহলে ড জাকির আবার আপনাকে স্বাগতম আমরা এবার দর্শকদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর করেছেন একজন দর্শক যে আল্লাহর ফজল শব্দটার অর্থ আমরা যখন বলি হে আল্লাহ আমাদেরকে তুমি দান করো। তোমার করুণা থেকে ফজল তার মানে কি এখানে আমরা বিশেষ করে সম্পদের কথা বলছি এই ফজল শব্দটার মানে হচ্ছে আল্লাহ সবানার করুণা বা সাহায্য আল্লাহ সবান তালার ফজল তবে শাব্দিকভাবে এই ফজল শব্দের মানে হচ্ছে অতিরিক্ত এর মানে আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন কোন রকম পেমেন্ট ছাড়াই আর যখন আমরা বলি এটা আল্লাহ তালার ফজল তখন বলি যে হাজামিন ফজলের রাব্বি এটা আল্লাহ ফজল, এটা আল্লাহ সবান করুণা এবং সহযোগিতা এর মানে যে মানুষটা এই ফজল পাচ্ছে এটা আসলে ঠিক তার প্রাপ্য না আল্লাহ সবান দয়া এবং করুণা করে এই জিনিসগুলো দিয়েছেন তাহলে যখন আমরা বলি যে এটা আল্লাহ সবানওয়ালার ফজল আমরা আসলে বলতে চাচ্ছি যে আল্লাহ সবান আমাদের অনেক ভালো জিনিস দিয়েছেন এটা হতে পারে কোনো সম্পদ আবার নাও হতে পারে হতে পারে একটা ভালো বাড়ি অথবা ভালো গাড়ি হতে পারে যেকোনো কিছু আল্লাহ দিয়েছেন দয়া এবং করুণা করে আর আমরা এগুলো পাওয়ার যোগ্যই নই শুধুমাত্র আল্লাহর দয়ার কারণে এগুলো পাচ্ছি তাহলে আমরা এখানে বেশ ভালোভাবেই বুঝতে পারছি যে এই জিনিসগুলো আমাদের প্রাপ্য না আল্লাহ স্মান আল্লাহ আমাদের দয়া আর করুণা করেন যেহেতু তিনি তার বান্দাদের তার ভৃত্যদের ভালোবাসেন সেজন্য এগুলো দিচ্ছেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরনাহাল ১৬ আয়াত নম্বর একষট্টি যদি আল্লাহ স্বানা মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য কোনো শাস্তি দিতেন তাহলে পৃথিবীতে জীবজন্তুই আর বেঁচে থাকতো না এই সব কিছু পাচ্ছি আমরা আল্লাতালার ফজলের কারণে এটা আল্লাহর দয়া আল্লাহ তাল্লা রশেষ রহমত দ্বিতীয় প্রশ্ন এটাও করেছেন আমাদের একজন দর্শক ড জাকির আপনি কি আমাদেরকে এই শব্দটার অর্থ বলবেন লামাম এখানে এটার অনুবাদ করা হয়েছে ছোটখাটো পাপ এটা আছে পবিত্র কোরআনের সুরা নাজামে পবিত্র কোরআন একটা আয়াত আছে সুরা নাজাম ওদ্যানম্বর তিপান্ন আয়াত একত্রিশ ও বত্রিশ এখানে আল্লাহতালা বলেছেন যে পৃথিবী এবং আকাশে যা কিছু আছে সব আল্লাহরই আল্লাহ পৃথিবী এবং আকাশমণ্ডলীর সব কিছু সৃষ্টি করেছেন যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল এবং যারা সৎ কাজ করবে তাদেরকে তিনি দেন উত্তম পুরস্কার আর আল্লা সাবান তালার কোন বান্দা যদি বিরত থাকে গুরুতর পাপ থেকে আর অশ্লীল কাজ থেকে শুধুমাত্র লাম বাদে তার মানে ছোটখাটো অপরাধ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন এখন এই ব্যাপারটা নিয়ে বিশেষজ্ঞদের ভেতরে কিছু মতভেদ আছে যে এই আরবি শব্দ লামের অর্থটা আসলে কি যদি আপনি পড়েন আর তাবরি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পাঁচশো বলা হয়েছে যে বেশিরভাগ সালাফগণের মতে তারা বলেন যে লামাম এর মানে যে যেকোনো পাপ মাত্র একবার করা গুরুতর পাপ হতে পারে এরকম মতমত অনেকেই দিয়েছেন আবু হুরায়রা রাজে আল্লাহানহ মুজাহিদ রাজে আল্লাহানহ এরকম আরো অনেকে তবে যদি পড়েন কুর্তুবী খণ্ড সতেরো পৃষ্ঠা নম্বর একাত্তর এখানে বলা হয়েছে যে সহিবনে মুসাইব অনুযায়ী তিনি বলেছেন যে লামাম এর মানে আপনার মাথায় কোনো চিন্তা আসলো আবার চলে গেল মানে কোনো খারাপ চিন্তা আসলো আবার চলে গেল এরপর আছেন আল হাসান ইবনে ফাজল তিনি বলেছেন যে লামাম মানে নিষিদ্ধ কোনো কিছু মাত্র একবার দেখা অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে কিন্তু যদি সেটা দ্বিতীয়বার দেখেন তাহলে পাপ হবে আর আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার নিষিদ্ধ যদি প্রথমবার দেখেন অনিচ্ছাকৃতভাবে তাহলে সেটা ছোটোখাটো অপরাধ বা লামাম। তারপর যদি পড়েন তাবরি খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর পাঁচশো ও পাঁচশো কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যে লামাম মানে মুসলিমরা যে সব পাপ করেছে ইসলাম গ্রহণের আগে সেই সময়ে তার মানে সে জাহিলিয়ার যুগে অজ্ঞতার যুগে আল্লাহ সব পাপ ক্ষমা করবেন এটাই লামাম। কারণ সে সময় অমুসলিমরা তাদের উদ্দেশ্যে বলতো যারা মুসলিম হয়েছে যে এই কাজটা তো তোমরা গতকালও করেছো আর এখন পাপ বলছ তখন একটা আয়াত নাজিল হলো। সুরানা জায় তেপান্ন আয়াত একত্রিশশো বলা হয়েছে বিরত থাকা গুরুতর পাপ থেকে অশ্লীল কাজ থেকে এছাড়া যেগুলো লামাম মানে অতীতে করা পাপ আল্লাহ ক্ষমা করবেন তবে বিশেষজ্ঞগণের বেশিরভাগই এরকম কথা বলেন যে লামাম মানে ছোটখাটো পাপ ছোট অপরাধ এরপর আপনি যদি ইমাম রাগিবের মতামত দেখেন তিনি বলেছেন যে লামাম মানে ছোটখাটো অপরাধ একটা হাদিস আছে সহিবুখারিতে खंड नम्बर आठ हादिस नम्बर छः हजार दुशो तेताल शब्दारे पागी तबश्य चोखे व्याचार मान खरा चिंता जीवर व्याचार कथार मध्यमेपर মানুষের মনে যে আকাঙ্ক্ষা আছে বিভিন্ন ইচ্ছা এরপর তার গোপনাঙ্গ সাড়া দেবে বা অসম্মতি জানাবে তাহলে লাম শব্দের অর্থ নিয়ে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ দেখা গেছে এছাড়া আপনি যদি পড়েন ইমাম আন্নাভির মতে তিনি বলেছেন যে লাম মানে মানুষের যে কাজটা করতে ইচ্ছা হয় কিন্তু করে না বা করার কথা চিন্তা করে কিন্তু শেষ পর্যন্ত করে না সে কাজটা করতে চাই কিন্তু করে না এগুলো ছোটোখাটো পাপ এছাড়াও কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো নির্দিষ্ট কিছু ছোট পাপ কিন্তু কুর্তুবির কথা অনুযায়ী খণ্ড নম্বর সতেরো পৃষ্ঠ নম্বর সত্তর যে লামাম মানে ছোটোখাটো পাপ ছোট অপরাধ ইনশাল্লাহ আল্লাহ এগুলো ক্ষমা করবেন তারা এখানে করোনা রেফারেন্স দিচ্ছেন সুরান্নৌদ্দ্যাচার আয়াত একত্রিশ যে তোমরা যদি গুরুতর পাপ থেকে বিরত থাকো আল্লাহ তোমাদের পাপ মোচন করবেন আপনি বেশ বিস্তারিতভাবেই প্রশ্নটার উত্তর দিলেন ডক্টর জাকির জাজাকাল্লা খায়ের আমি আশা করছি মুসলিম ভাই বোনেরা এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন আর তারা তাদের নিজেদের জীবনে এটা প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ এবারে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন করি সেটা হলো তবা করার মাস এই প্রসঙ্গে দর্শকদের সব প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারিনি এক নম্বর প্রশ্ন যে আল্লাহর কাছে দোয়া করার সময় তার সাথে দরাদরি করার অনুমতি কি আছে প্রশ্নটার ব্যাপারে আমাদের আরও বলা হয়েছে যেমন ধরেন আল্লাহর কাছে কিছু চাইলাম অথবা ক্ষমা চাইলাম তার বদলে আমার থেকে কিছু একটা নিয়ে যাও যেমন হতে পারে আমার স্বাস্থ্য আল্লাহর কাছে দোয়া করার সময় মনে রাখতে হবে যে আল্লাহ আল্লা সবহানুয় তালার দয়া এটার কোনো সীমা নেই তাঁর দয়া তার করুণা এগুলোকে আমরা সীমাবদ্ধ করতে পারি না আমরা দরাদরি করতে পারি না আমরা আল্লাহ আল্লা সাবাহানুয় তালাকে এভাবে বলতে পারি না যে তাড়াতাড়ি শাস্তি দাওয়া অথবা বললেন এই জিনিসটা নেই ওই জিনিসটা দাও দরাদরির মতো আমাদের বুঝতে হবে যে আল্লাহ তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ যদি তোমরা ই মানানো আর কৃতজ্ঞতা প্রকাশ করো তার মানে দরাদরি করে কোনো লাভ নেই আল্লা সাবান তাল্লা সাথে যেটা চান সেটা দোয়া করেন লেনদেন করতে পারবেন না কারণ তিনি পরম দয়ালু এটা করলে ক্ষতি হবে আমাদেরই যদি এটা করি আমার একটা হাদিস মনে পড়ে গেল সহি মুসলিমের খণ্ড নম্বর চার বোক আপ জিকির হাদিস নাম্বার ছয় একবার পাঁচশো এক একবার মোহাম্মদ একজন মুসলিমের কাছে গেলেন যে অসুস্থ তাকে দেখতে গেলেন সেই লোক তখন খুবই দুর্বল হাদিস বলছে মুরগির বাচ্চার মতো দুর্বল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে তুমি কি আল্লাহ স্বানতআলার কাছে কোনো কিছু চেয়েছিলে লোকটা হ্যাঁ আমি আল্লা তাল কাছে দোয়া করেছি যে আমাকে তাড়াতাড়ি করে শাস্তি দাও যে শাস্তিটা পেতাম আখিরাতে সেটা এই দুনিয়াতে দিয়ে দাও তখন আল্লাহর রাসুল বললেন যে আল্লাহ দেয়া শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নেই তোমার আসলে বলা উচিত ছিল। আতিনা ফিল ছিলেন এ দোয়াটা আগেও বলেছি যে হে প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে আর আখিরাতে আর আমাদের আগুন থেকে রক্ষা করো সুরা বাকার নাম্বার দুইশো এক তারপর আল্লাহ সব তাল্লা দয়া করুণার কোন সীমা আমরা যে পাপি করি না কেন অতীতে করা পাপগুলো যাই হোক না কেন সময় আল্লাহ সব তাল্লা কাছে আমরা ক্ষমা চাইতে পারি আর তিনি হলেন পরম দয়ালু পরম করুণাময় ও আল্লাহ তাল্লাহার কাছে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 আসসালাম আমি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারাকের আন্তরিক মুবারকবাদ রমজান একটা অতি পবিত্র মাস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 জানুন রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন প্রতিদিন সন্ধ্যা ছটায়চার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়। আমরা ইসলামকে কিভাবে অনুসরণ করব। পবিত্র কোরআন এবং অন্য কিছুই নয় তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েও না ইমাম ইমাম অন্ধ কেতাব সর্বোত্তম পথ হলো দেখুন পদ্ধতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় प्रिय मुस्लिम एमुसलिम भाई बोन असलम आलैकुम आबार स्वागतमुष्ठने रमजान अ डेट उकिर होस्ट यूसुफ चेम्बार्स और आज के दर्शक प्रश्न उत्तर देव जार टपिक रमजान दोआा प्रार्थना करार मास अनुशोचना तबार मास जकर आबा के स्वागतम द्वित प्रश्न রমজানের ব্যাপারে তবা করার মাস প্রসঙ্গে এখানে প্রশ্নকারী বলেছেন আমি আল্লাহ আল্লাতালার কাছে দোয়া করার সময় কি অন্য লোকের পাপের জন্য ক্ষমা চাইতে পারব আর যদি এর অনুমতি থাকে তাহলে সেটা কিভাবে করব এটা যে করতে পারবেন শুধু তাই নয় আমাদেরকে বলা হয়েছে যখন দোয়া করবে তখন অন্যান্য মুসলিমদের জন্য দোয়া করবে অন্যান্য মুসলিম ভাইবোনদের জন্য অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে আর পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা মোহাম্মদ অধ্যায় নম্বর সাতচল্লিশ আয়াত উনিশ যে ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং নর ও নারীদের জন্য তার মানে আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন পাশাপাশি অন্যান্য মুসলিম নর নারীদের জন্য ক্ষমা চাইবেন আর একটা দোয়া আছে নু আলাই সাল্লামের নুহনী সুরা নুহ অধ্যায় নম্বর একাত্তর আয়াত নম্বর আঠাশ বলা হয়েছে যে নু আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ক্ষমা করো আমাকে আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে ক্ষমা করো আমাকে বাবা মাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে আর মুমিন নর নারীকে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নম্বর তিন হাজার তিনশো পঁচাশি যে আমাদের নবী মোহাম্মদাম যখন অন্যান্যদের জন্য প্রার্থনা করতেন প্রথমে ক্ষমা চাইতেন নিজের জন্য ক্ষমা করো আমাকে তারপর তিনি বলতেন ক্ষমা করো মুসলিম ভাই তবে আমাদের সাবধান থাকতে হবে যে আমরা ক্ষমা চাইতে পারব না কোনো মুসরিক বা অবিশ্বাসীর জন্য কারণ আল্লাহ কোরআনে বলেছেন সুরতা পদ্ধার নয় আয়াত একশো তেরো যে এই কাজটা সঙ্গত নয় নবীর জন্য এবং মুমিন নরনারীদের জন্য যে তারা ক্ষমা চাইবে মুশ্রিকদের জন্য যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে এমনকি যদি তারা তোমার আত্মীয় হয় কারণ এটা নিশ্চিত যে তারা দোজখের আগুনে যাবে তবে অন্য কিছু চাইতে পারেন কোন অবিশ্বাসীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে পারেন অথবা সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন এমন হলে কোনো সমস্যা নেই সবচেয়ে ভালো যে দোয়া আছে মুশরিকদের জন্য অবিশ্বাসের জন্য সেটা হেদায়ত আমাদের নবী মোহাম্মদ সুল্লাহ্লাম ও করেছিলেন এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার ছয়শো प्रणबी उमर मध्य जन एक के हिदायत करें उमर बी खत हिदायत करो ये सबसे भलो दुआ सुबह अल्लाह तला जान हिदायत करें <laughs> इनशालामीन ड जिर पर प्रश्न लोक के जदि হাতশাস্তি দেয়ান না হয় তাহলে তার তৌবাকি কবুল করা হবে এ কথা আগেও বলেছি আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সবান তালার মহত্ব তার দয়া এবং করুণার কোন সীমা নেই যদি আপনি কোনো অপরাধ করেন যদি অন্য কারো সম্পত্তি কেড়ে নেন তাহলে সেটা ফেরত দিতে হবে কিছু চুরি করলেও সেটা ফেরত দিতে হবে কারো থেকে কিছু নিলে ফেরত দিতে হবে তবে যদি শুধু হয় আপনার এবং আল্লাহর ব্যাপার তখন আপনি কখনোই হতাশ হবেন না কখনো ভাববেন না যে আল্লাহ ক্ষমা করবেন না আপনি যে ধরনের পাপই করেন হতে পারে সবচেয়ে গুরুতর পাপ যদি অনুশোচনা করেন আন্তরিকভাবে গতপর্বে এটা নিয়ে বলেছিলাম আল্লাহ যে কোনো পাপ ক্ষমা করবেন কিন্তু যদি অন্য মানুষের কোনো ক্ষতি করে থাকেন তাহলে সেখানে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ পবিত্রকরণে বলেছিল সরাফুর খান অধ্যায় নাম্বার পঁচিশ অ্যাঁ নাম্বার আটষট্টি এবং যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে না অথবা যথার্থ কারণ ছাড়া যারা কোনো মানুষকে হত্যা করে না মেরে ফেলে না অথবা যারা ব্যবিচার করে না এবং যে এইগুলো করবে সে শাস্তি ভোগ করবে তারপর আল্লাহ বলেছেন এরপরের আয়াতে সুরফুরকান অধ্যায় পৌঁছে সে আয়াত নম্বর সত্তর এবং যারা ইমান আনে তাও করে এবং সৎকাজ করে আল্লাহ স্বালা তাদের পাপ পরিবর্তন করে দেবেন খারাপ কাজগুলোকে বদলে দেবেন ভালো কাজ দিয়ে তাহলে এটা আল্লাহ তাল্লার দয়া এখন যদি এই হাত শাস্তির কথা বলেন যদি কোনো মানুষ নিজে থেকেই বুঝতে পারে যে সে পাপ করেছে যেমন ধরেন হয়তো সে ব্যবিচার করেছে সে আল্লাহর কাছে তবা করবে আর ক্ষমাপ্রার্থনা করবে এটা হচ্ছে তার এবং আল্লাহ সাহান তালার ব্যাপার আর এটা আবশ্যিক না যে ব্যাপারটা অন্যদেরকে বলতেই হবে কারণ যদি বলা হয় তাহলে হাতশাস্তি সেখানে দেওয়া হবে তবে আরও একটা হাদিসের উল্লেখ আছে মত্তা খন দুই বুক অব হাদিস নম্বর বারো আমাদের নবী মোহাম্মদ বলেছেন তোমরা পাপ করা বন্ধ কর গুরুতর পাপ ইত্যাদি যদি পাপ করো সেটা লুকিয়ে রাখবে আর আল্লাহ তালার কাছে ক্ষমাপ্রার্থনা করবে তবা করবে যদি সেটা প্রকাশ করো তাহলে হাতশাস্তির ব্যবস্থা করতে হবে তার মানে যদি সেই পাপের কথা জানেন দেশের সুলতান অথবা দেশের শাসক অথবা একজন কাজী বা বিচারক তখন সেই ব্যক্তির জন্য এটা আবশ্যিক হয়ে যায় তিনি হাত শাস্তির ব্যবস্থা করবেন পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড যদি বিচার করে অথবা এমন কোনো পাপ যেখানে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তবে যদি অজানা থাকে আর যে পাপটা করেছে অন্য কারো ক্ষতি করে থাকলে ক্ষতিপূরণ করে দেবে সেটা তবে যদি সেটা হয় শুধুমাত্র তার এবং আল্লাহর ব্যাপার তাহলে সে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে তবা করবে পাপটা লুকিয়ে রাখবে এটা আবশ্যিক না যে কোন লোক তবা করলেই তাকে হাত দিতে হবে তবে আমাদের সামনে উদাহরণ আছে মাইজিবনে মালিক তিনি তবা করেছেন আর স্বেচ্ছায় আল্লাহর খাতিরে মৃত্যুদণ্ড মেনে নিয়েছেন আল্লাহ ক্ষমা করেছেন আর নবী বলেছেন এই ক্ষমা মদিনার লোকজনের মাঝে ভাগ করে দিলে তারা সবাই ক্ষমা পেয়ে যেত তবে সাধারণভাবে এটা আবশ্যিক না যে তবা করার জন্য কাউকে করবেন। ইনশাল্লাহ জাজাকাল্লা খায় তাহলে দর্শকদের কাছ থেকে এবার পরের প্রশ্ন হচ্ছে আমি জানতে চাচ্ছি যে অনুসচনা বা তবা করার আগে আমাদের জন্য অজু করা এটা কি বাধ্যতামূলক আর দ্বিতীয়ত তা করার আগে গোসল করা কি আবশ্যক। যদি কেউ অপবিত্র থাকে পবিত্রকরণের আয়াতের কথা যদি বলতে হয় আমি করণের এমন কোনো আয়াত জানি না অথবা আমাদের নবীর কোন সহে হাদিস যেটা বলছে যে অজু করা বা গোসল করা এটা তবা করার আগে হচ্ছে বাধ্যতামূলক যদি তবা করতে চান আল্লাহ তাল্লাহার কাছে তবা করেন অজু করা আবশ্যিক না এমনকি গোসল আবশ্যিক না তবা করতে পারেন একেবারে সরাসরি শুধুমাত্র যদি সে হয় অবিশ্বাসী একজন মুশরিক বা কাফের সে ইসলাম গ্রহণ করলে তখন তাকে গোসল করতে হবে এটা মোহাম্মদ ইসলামের একটা হাদিস নবী বলেছেন কয়েজ বিন আসিমালাহান হুকে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন যে গোসল করো তার মানে পবিত্র হতে হবে এটা বাদে তবা করার সময় অজু করা আবশ্যিক না গোসল করাটাও আবশ্যিক না এই সংক্ষিপ্ত উত্তরের জন্য ধন্যবাদ ড জাকির এবারে আজকের শেষ প্রশ্ন শয়তান এই প্রশ্নটা শয়তান প্রসঙ্গে शयतान मात्र एक बार आल्लाह के अमान्य कर यज से अभिशप्त मानुष आल्ला के अमान्य कर पर अल्लाह मानुष के क्षमा करें क्षमा करें जदि मानुष तौबा आज के इबलिस शयतान तौबा कर लेके क्षमा करबेंदी पवित्रकन पढ़ें आदम्लम ए इबलिसर गल्परण बेस कैक जगह बूरा बकारा अध्याय दुई सुरा आरब अध्य सत सुरा हिजर अद्याय पंद्रह अद्याय अठारो अनेक जैगे अपन से गल्पा पढ़ें से आदमी जखिन्नी भूल बुझते आल्लर काबा करलें आल्लाह तखनी तामा कर दिलें हावा आल्हलम को आल्लाह क्षमा करलें तबीयद इवलिसर गल्पा देखें भलोक यहाँ সুরা আরব অধ্যায় সাত আয়াত চোদ্দ ইবলিশ যখন আল্লাহকে অমান্য করলো আল্লাহ বললেন যে আমি ফেরেস্তাদের বললাম তোমরা আদমকে শেষ করো সবাই শেষদা করলো ইল্লা ইবলিশ ইবলিস বাদে এটা আছে সুরা বাকারা অধ্যায় দুই সুরা আরব অধ্যায় সাত তবে আল্লাহর কাছে তবা করার বদলে ইবলিশ বলল। এটা আছে সুরা আরব অধ্যায় সাত আয়াত চোদ্দ যে পুনরুত্থানের দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও এখন অবকাশ মানে আমার শাস্তিটা তুমি দেরিতে দাও আমাকে একটু অবকাশ দাও তারপর দেখো কি করি সে আল্লা তালাকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করলাম আল্লাহ বলেন সুরা আরফ অধ্যায় সাত এত আঠারো ইবলিশকে অবকাশ দিয়ে তিনি বললেন যে মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে আমি তোমাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব এখন ইবলিশের তবা বা অনুশোচনা করার কোনো প্রশ্নই আসবে না কারণ আল্লাহ আরও বলেছেন সুরা হিজর অধ্যায় পনেরো এ চৌত্রিশ যে ইবলিশ হচ্ছে অভিশপ্ত আল্লাহ তালা ভবিষ্যৎ সম্পর্কে জানেন যেগুলো দেখা যায় না তাই আল্লাহ আগে থেকে জানেন যে এই ইবলিস কখনোই করবে না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকায় দুই আত আট আল্লাহ বলেছেন আল্লাহ তাদের হৃদয় মোহর করে দিয়েছেন যারা হচ্ছে কাফির এবং তারা কখনোই সরল পথে আসবে না এছাড়াও আরও উদাহরণ আছে যে আল্লাহ তালা বলেছেন সুরাল সম্পর্কে खूब बड़ एक जो शत्रु प्रिय नबीर आल्लाह आबुल्लाहबाद नबीर खूब बड़ एक शत्रु छ कखई इसलम ग्रहण करबा से दोजोखे आगुने पुड़े एट आगे बला सेन के बूल प्रमाण करते जो मुस्लिम যদি শাহাদা দিত দশ বছর সময় পেয়েছিল কিন্তু সে মুসলিম হয়নি আল্লাহ জানতেন সে তো করবে না কিভাবে আল্লাহ জানেন ইবলিশ কখনই তো অবাক করবে না সেজন্য তিনি বলেছেন নিশ্চয়ই ইবলিশ তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ কোরনে বলেছেন হুসুরাব আকার অধ্যায় দুই হাত এক সড়সট্টি যে হে মানুষ জাতি সাবধান থাকো খুতুয়াত শয়তানের ব্যাপারে মানে শয়তানের পদচিহ্ন কারণ নিশ্চয়ই সে তোমাদের এক প্রকাশ্য শত্রু তাহলে করোনার এ আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিশ কখনো তবা করবে না আল্লাহ এটা জানেন আর সেজন্যই বলেছেন যে ইবলিশ হচ্ছে মানুষ জাতির প্রকাশ্য শত্রু আর সে অভিশপ্ত তা ইবলিশ কখনই তবা করবে না ক্ষমা প্রার্থনাও করবে না তাহলে ড জাকির আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দর্শকদের কথা দিয়েছিলাম আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করেছি আর আমরা জেনেছি কিভাবে এই মাসে তবা করব আপনাকে অনেক ধন্যবাদ তো ভাইও বোনেরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আলোকিত করেন আপনাদের অন্তর্কে আমার অন্তর্কে ড জাকির নায়কের অন্তর্কে আজকের এই মূল্যবান তথ্যগুলো দিয়ে আর আল্লাহর কাছে দোয়া করছি তার নির্দেশ অনুযায়ী আমরা যেন সহজে পথ চলতে পারি এই রহমতের মাস পবিত্র রমজানে আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে আর সেদিন আমাদের আলোচনার টপিক কিয়ামুল লাইল। আসসালাম كهنع صبر ورفق بدموع البائسين قد أهلت بالصيام وأطلأ مسعدا أهلا وخلالته في كل أهل أشهد صَلَحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ٱلسَّلَامُ <تصفيق> <متحدث> عَلَيْكُمْ وَعَلَيْكُمُ, <سلام وعليكم. <صلاح> <متحدث> <سلام> وعليكم. <صلاح> একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা যাবে। হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড় শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন এক সর খৌড় তিন শূন্য শূন্য শূন্য আট তিন সুয়েফ্ট বিআইসি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট